ইবনু আব্বাস রদিল্লাহতালাহুতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম এবং তার সাহাবিগণ জুলহিজার চতুর্থ তারিখে সকালে মক্কায় আগমন করেন এবং তারা হাজের জন্য তালবিয়া পাঠ করতে থাকেন অতপর তিনি তাদের হাজকে উমরায় পরিণত করার আদেশ দেন তবে তারা ব্যতীত যাদের নিকট হাদি অর্থাৎ কুরবানির পশু ছিল হাদিস বর্ণনায় আতার রহমাতুল্লা আলহি জাবির ইবু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ এর অনুসরণ করেছেন